السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني وحببكم الله وكان رسول الله صلى الله عليه وسلم لا يتكلم في غير حاجة شبري أصدر चलते चुन दायर गुणावल दायी अप्रयोजन दायी अप्रयोजन कथा बोलना दायर प्रत्येक कथा मेपे मेपे बोल प्रत्येक कथा हिसाब अनुजाव खूब दुख जनक विषय हल आज के নিজেদের নিজেরা যখন কথাবার্তা বলি পরস্পর যখন আলোচনা করি কোন মসজিষে বসি অথবা বন্ধুরা মিলে যখন আড্ডা দেই অথবা আমরা বিভিন্ন স্থানে আমাদের কথাবার্তাগুলি কিন্তু শুরুই হয় অপ্রয়োজনীয় কথা দিলে কোন একটা মসজিদ বসলে সে মসজিদগুলি শুরু হয় চলে আমাদের গিবত দিয়ে অবস্থা হলে এমন যে কোন মসজিদ গিবদ ছাড়া শেখায়াত ছাড়া মনে হয় মসজিদটি অপূর্ণই রয়ে যায় সুপ্রিয় দর্শক আমাদেরকে এজন্য আমাদের কথাকে কে কথা পরিহার করতে হবে অপ্রয়োজনীয় কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা প্রিয় নবী হাসত মোহাম্মদ সাল্লাস্লামের গুণ নয় আমাদের নবীজি সাল্লাহ আলিহা সাল্লাম তিনি অপ্রয়োজনীয় কোন কথাবার্তা বলতেন না অপ্রয়োজনীয় কথাবার্তা এটা মানুষকে ক্ষতি করে অনেক সময় এই কথাগুলে আমরা গুনার মধ্যে চলে যাই মিথ্যা পৌঁছিয়ে দেয় গিবদের মধ্যে পৌঁছিয়ে দেয় হাসাত চলে আসে বিভিন্ন ধরনের আধ্যাতিক রূপ এর মাধ্যমে সবচেয়ে বড় বিষয় হল যখন আমি অনাথক কথাবার্তা বলতে থাকি তখন আমরা গাফিল হই আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হই আল্লাহ পাকের ধ্যান থেকে গাফিল হই আল্লাহ পাকের থেকে সম্পর্ক কেমন যেন ছিন্ন হয়ে যায় এই জন্য আমরা অপ্রয়োজনীয় কোন কথাবার্তা আমরা বলবো না অপ্রয়োজনীয় কথাবার্তা দিকে আমরা যাবও না যদি আমাদের ইমান আমাদের আমলকে আমরা যদি সুন্দর দায়ী হতে চাই আমাদের প্রত্যেকটি কথা অনুসারী হতে চাই আমরা যদি আদর্শবান একজন দায়ী হতে চাই ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার নিয়ত করি তাহলে আমাদেরকে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের এই অন্যতম আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না হিন্দ ইবন আবি হালা বলেন রসুর সালাম সিফত বর্ণনা করতে গিয়ে বলেন কোনো হাজত ছাড়া কোনো প্রয়োজন ছাড়া কোন কথাবার্তা বলতেন না চলুন আমরাও রসুল সাল আলী আদর্শে আদর্শবান হয়ে রসুল সাল অনুসরী হয়ে এই শেফতকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আল্লাহাক আমাদেরকে এর উপর আমল করতে ফিক দান করুন দাওয়ানা আখরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রুবিনামালকুম ওরহমতুল্লাহ